দেশটা সুদের টাকায় ছে গেছে নাই রক্ষা না পাইল সুদি পণ্ডিত ভাই সুদের সর্বনিম্ন গুণা হইল মায়ের সাথে জেনা করার সম বিশ্বনবীর হাদিস পড়ে দেখো তার প্রুদের টাকায় কেউ বড় লোক কেউ বাহায় ফকির মানবতা ধ্বংস করে মানবতার জিকির করে মানবতার জিকির সুদের টাকায় কেউ বড় লোক কেউ বাহাই ফকির মানবতা ধ্বংস করে মানবতার জিকির করে মানবতার জিকির পর্দা বেহায়া পনা চলুক বাড়ি বাড়ি রে চলুক বাড়ি বাড়ি ওদের মূল শর্ত টাকা নিলে হইতে হবে নারী বেপর্দা বে হা পনা চলুক বাড়ি বাড়ি রে চলুক বাড়ি বাড়ি টাকার আসল বিবরণ শোনেন আসল বিবরণ সুদের টাকায় কেউ বড় লোক কেউ ফকির মানবতা ধ্বংস করে মানবতার জিকির কর মানবতার জিকির বিবরণ। ওরা চড়া সুদের টাকা বিলায় ধরে বন্ধুর বেশ ফান্দে পড়ে কান্দে গরিব হয়ে যায়নি শেষ রে হয়ে যায়নি শেষ চডা নাকের ইফুল কানে রিদুল নাকের ইফুল কানে রিদুল সব সবকারে হরণ এনজিওদের সুদের টাকার আসল বিবরণ শোনে নাসল বিবরণ সুদের টাকায় কেউ বড় লোক কেউ ধ্বংস করে মানবতার জিকির করে মানবতার জিকির ওদের মুহারা ধরছি তুলে শোনেন আমন। ওদের সুদের টাকার আসল বিবরণ শোনেন আসল বিবরণ টাকার দোয় পড়ে সুখের ঘরে লেগে যায় আগুন ওদের কটু কথা শুনে শুনে বেড়ে যায় দিগুণ রে বেড়ে যায় দিগুণ টাকার দেনায় পড়ে সুখের ঘরে লেগে যায় আগুন ওদের কটু কথা শুনে শুনে বেড়ে যায় দিগুণ রে বেড়ে যায় দিগুণ পরে কষ্ট পড়ে সইতে নারে রে কষ্ট পড়ে সইতে না রে দেয় মানবতা ধ্বংস করে মানবতার জিকির করে মানবতার জিকির সুদের টাকায় কেউ বড় লোক কেউ হয় ফকির মানবতা ধ্বংস করে মানবতার জিকির করে মান। সুদের পাইল সুদী পণ্ডিত ভাই সুদের সর্বনিম্ন গুণা হইল মায়ের সাথে জেনা করার সম বিশ্বনবীর হাদিস পড়ে দেখো তার প্রমা